পরিবেশিত হবে পৃথিবীর মাকি জীবনে দশম বছরকে বলা হয় আমুল হুসান বা দুঃখের বছর কোরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় ছয় মাস পরের ঘটনা যে পাশে ছিলেন সেই তালে কোরাইশ ভাবল আবু তালেবের কাছে তারা শেষবারের মতো একটি প্রতিনিধি দল পাঠাবে মৃত্যুর আগমুহে মানুষের মানসিক অবস্থা কিছুটা দুর্বল থাকে তারা চাচ্ছিল আবু তালিবকে দিয়ে দুই পক্ষের মাঝে একটা মধ্যস্থতা করানোর সেই আশায়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 लाइलाह आल्ला इला ला। छाड़ा इलाह नहीं छाड़ा जूजा अर्चना तुम्हरा कर तरह करूब खेप मुहम्मद तुम सब इलाह के बाद दिए मात्र एक इलाह के उपना करते सम्भव एरपर तरा निजे बलाबलि करते लगल नाहक तुम्हारे मन मतश्रुति देवे ना बाम पालन करते थक देखा जा আল্লাহতালা আমাদের আর তার মাঝে কি ফাইসালা করেন এই বলে তারা চলে গেল আল্লাহ এই প্রতিনিধি দলের ব্যাপারে আয়াতিল করলেন কসম উপদেশ পূর্ণ কিন্তু কাফিরারা অধ্যত্ত ও বিরোধিতায় ডুবে আছে সুরা সদ আত এক এবং দুই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 রসুলের বিরোধিত আবু জাহেল এবং আবদুল্লা এ বেন আবি উমায়ের বসে আছে আবু জাহেল বলে উঠল আবু তালিব তুমি কি আব্দুল দিন ছেড়ে অন্য দিনের উপর মারা যেতে চাও শেষ পর্যন্ত তুমি বাপের দিন ত্যাগ করবে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 রসুল্লা সাল্লু সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে যাব কিন্তু আল্লাহ তাকে এরূপ করতে নিষেধ করলেন রসুল্লিহালের আট বছর বয়স থেকে আবু তালেব তার দেখাশোনা করেছেন নিজের কাছে রেখে বড় করেছেন তার ভরণ পোষণ করেছেন আবু তালিবের কাছেই রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের শৈশব কাল কেটেছে বড় হওয়ার পরেও আবু তালিব রসুল্ল পাশে ছিলেন বেয়াল্লিশ বছরের বেশি সময় ধরে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 এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান নামি সুরাতামকে আবু তালেবের জন্য আহ করতে নিষেধ করা হল রসুল ইহ বলার জন্য বার বার অনুরোধ করছিলেন কিন্তু তার চাচার কথা ছিল কোরাইশরা যদি আমাকে এই ব্যাপারে অপমান না করত তারা যদি না বলত যে আমি মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করছি তবে তোমাকে খুশি করার জন্য আমি লা লাহা ইল্লাল্লাহ বলতাম আবুতালিব জানতেন কালেমা পাঠ করলে মোহাম্মদ সাল্লু আলহিস্লাম খুবই খুশি হবেন কাফির হিসেবে নিজের প্রিয় চাচাকে মৃত্যুবরণ করতে দেখা নবীজির জন্য কতটা কষ্টকর ছিল তা আবুতালিব বেশ ভালোভাবেই জানতেন আবুতালিব শেষ মুহূর্ত পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তার কালেমা পাঠ না করার কারণ ছিল কোরআশদের কাছে মানসম্মান হারানোর ভয় তখন আল্লাহতালা এই আয়াতটি নাজিল করেন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 দিন গ্রহণের ব্যাপারে কোন জবরদস্তি নেই নিঃসন্দেহে হৃদায়ত কুমরাহ থেকে পৃথক হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে সে এমন রোজকে আঁকড়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয় আর আল্লাহই সব শোনেন এবং জানেন সুরাবাকা আয়াত হল অন্তরের ব্যাপার আর মানুষ অন্তরকে সুতরাং কে কোন ধর্ম গ্রহণ করবে সে ব্যাপারে প্রত্যেককে স্বাধীন শক্তি দেয়া হয়েছে আর এই ইচ্ছাশক্তিকে কে কিভাবে ব্যবহার করলো তার জন্য সবাইকে আল্লাহ তালার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে তবে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 আল্লাহ রসুল সাল্লা দুনিয়াতে সবচেয়ে বড় সহযোগী হয়েও জাহান নামে প্রবেশ করবে কিন্তু তার এই ভালো কাজ যা সে নবীজির জন্য করেছে তা কি কোন কাজে আসবে না এই ব্যাপারে আলবিদায় ওয়ান নিহায়েতে একটি হাদিস আছে সেখানে বলা হয়েছে আব্বাস বিন আবদুল মুতালিব রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিলেন আপনার চাচা আবুতালিক তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জন্য অন্যান্য কুরায়শদের বিরাগভাজন ভাজন হয়েছেন আপনি তার কতটুকু উপকার করতে পেরেছেন উত্তরে রসুল্লাহাম বললেন তিনি এখন জাহান নামের উপরের স্তরে রয়েছেন আমি না থাকলে তিনি জাহান নামের গভীরতম নিম্ন স্তরে থাকতেন ইমা মুসলিম রাহে মাহুল্লাহ উক্ত হাদিস আব্দুল মালিক ইবেন ওমায়ের থেকে তার গ্রন্থে উদ্ধৃত করেছেন আবু সাঈদ ইবেন খুদ্ির রদিউল্লাহ ওয়ানহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছেন তার নিকট তার চাচার কথা আলোচনা হচ্ছিল তখন তিনি বলেছেন আশা করি কেয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে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 তাতে তার মাথায় মগজ টক করে ফুরতে থাকবে যাই হোক আবু তালেবের মৃত্যুতে যখন নবী সাল্লাহ শোকা হত তার মাত্র দুই মাস মারা গেলেন তার মাত্রী খাদিজা এক মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা প্রিয়তমার স্ত্রীর মৃত্যুর মতো আরও একটি দুঃখময় ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের প্রিয় নবী মুহদ সাল্লাহ আলহ্লামকে তাই এই বছরকে বলা হয় দুঃখের বছর শোকের বছর এই বছরটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর বছর কারণ ওই সময় তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় দুইজন মানুষকে হারিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই রসুলুল্লা সাল্লাহিস্লামকে তার দায়িত্ব পালনে সর্বতভাবে সহযোগিতা করে আসছিলেন খাদিজা রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে যেমন মানসিকভাবে সমর্থন জগিয়েছেন ঠিক তেমনি নিজের ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তাকে সাহায্য করেছেন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 আবু তালিব যতদিন বেঁচেছিলেন ততদিন রসুল্লাহ সাল্লু আলাইস্লাম তেমন কোনো গুরুতর প্রতিবন্ধকতা ছাড়াই ইসলাম প্রচার করতে পেরেছিলেন কিন্তু আবু তালিবের মৃত্যুর পর রসুল্লাহ সাল্লু আলাইসলামের পক্ষে আগের মতো দাওয়াতের কাজ চালানো কঠিন হয়ে পড়ে কুরাইশদের বিভিন্ন কটুক্তি ও অত্যাচারে জর্জরিত হয়ে তিনি যখন ক্লান্ত অবস্থায় বাড়ি যেতেন তখন তার পাশে থাকতেন খাদিজা আনহা, তিনি তাকে সাহস ও স্বস্তি দিয়েছেন জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে রসুল্লাহ সাল্লাহাম তার প্রিয় স্ত্রীকে পাশে পেয়েছিলেন কিন্তু খাদিজার মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন খাদিজার মৃত্যুর পর প্রায় দুই তিন বছর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বিয়ে করেননি তখন তিনি বেশ কঠিন সময়ের মধ্যে ছিলেন তো কেন এই পরিস্থিতিতে রসুলুল্লা সাল্লু আলাইসালামকে পড়তে হল এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন একসাথে এতগুলো ঘটনা ঘটার পেছনে আল্লাতালা হিকমা রয়েছে তা হল মুসলিমরা যেন তালার উপর ভরসা করতে শেখে আল্লাহ চেয়েছেন ইসলামের আহ্বানকে ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিমরা যেন আবুতালি বা খাদিজার দিকে চেয়ে না থাকে বরং তারা যেন এই সংগ্রামে কেবল আল্লাহর উপর ভরসা ও আল্লাহ সাহায্যের দিকে চেয়ে থাকতে শেখে সেই কারণেই আল্লাহ তালা নবীজিকে এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন যে পরিস্থিতিতে তাকে সাহায্য করার কেউ ছিল না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 अंध अनुसरणे छाप रे बांगाली समाज प्रय देखा जास्कृति और ऐतिह्य नामे एम सब प्रथा और आचार अनुष्ठान पालन रीति चलेगुलसलम पुरोपुर सांघर्षिक नववर्ष और नववर्ष केन्द्र करुषान ये बड़ उदाहरण अल्लाह तला मुस्लिम इसलम के दिन हिसाब निर्धारण करा कि इसलमर सांघर्षिक मुस्लिम परित्याग करव যদিও সেটা তার সংস্কৃতির হাজার বছরের অবিচ্ছদ্য অংশ হয় একজন মুসলিম আনুগত্য করবে কেবল আল্লাহ এবং তার রসুলের দুই নম্বর হিদায়ত আল্লাহর হাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কিন্তু হিদায়ত আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের হাতে ছিল না আল্লাহ রসুল খুব করে চেয়েছিলেন তার চাচা মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করে কিন্তু সেটি হয়নি অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখি নুহ আলাহ ইসলামের স্ত্রী পুত্র লুত আল্লাহ ইসলামের স্ত্রী কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন আবার ওহোদের ময়দানে যারা আল্লাহ রসলের যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলেন এরা কি করে সফল হতে পারে কিন্তু তখন আল্লাহআ রসুল্লাহ সাল্লাহ আল্লাহামকে তিরস্কারের ভাষায় বললেন কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত এখানে রসুল্লাহ সাল্লা কোনো ইতিয়ার নেই এ থেকে বোঝা যায়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 क्यों क्यों जदि शर्क गुना मारा जाए गुना माफ करबा बैपारे आलिमरा सबाई एकमत से लोक जदि पहाड़सम भलो क्या करबुओ ना कारण पहाड़सम भलो क्या कर सब चेहर जघन्य एक अपराध करस्त भलो क्च के छापिए जाए हम शर अपराधाई भयह जे एर सामने भलो समस्त क्या मूल्य हीन हो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 छम्बर तकवा आल्लर भय एक जुन के इमाने राखे। मुस्लिम के ईमान दृढ़ रखे अबूतलि क्यों मुस्लिम हननी लोकलज्जा आजकल मुसलिमरा ठीक एक ही अजुहते इलम हुकुम परित्याग कर चले साल आदाय ढिलेमी कर दि रखी हिजाब करा हराम उपाय अर्थ कमाना त्याग करा किस कारण मानुष किय मानुष किल नाम हे लोकलज्जा जे कारण अबू ताल इसलम ग्रहण करें नहीं मानुषुलेक्षा करते थकिन एमो हे मानुष्ज चपेरा इसलम के त्याग कर बस एमटा हम से दिन कथा स्मरण उचित जेदी मानुष्ज पृथ्वी समस्त शक्ति आल्लर भय तटस्थ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 ধুলি দূষরিত অবস্থায় রসুল্লা সাল্লাম যখন ঘরে ফিরে এলেন তখন তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাকে বলেন কেদোনা মা নিশ্চয়ই আবু তালিব মারা যাবার আগে কুরাইশা আমাকে কষ্ট দিতে সাহস করত না কিন্তু এখন তারা সেসব শুরু করেছে আমরা এর আগের একটি পর্বে রসুল্লাহ সাল্লিহলামের উপর কুরাইসদের অত্যাচারের কিছু কাহিনী উল্লেখ করেছি যেমন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 এই পরিস্থিতিতে মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে আবুতালিব নেই মানে আল্লাহ রসুল সাল্লা আলাইসালামের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে মক্কায় তার আর নিরাপত্তা নেই দীর্ঘ দশ বছর মক্কায় দাওয়া করার পর রসুল্লাহ সাল্লাম এবার মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন রসুল্লাহ সাল্লাই দিনের দাওয়াত পৌঁছে দিতে তাইফে যান তার সাথে ছিলেন জায়দ বিন হারি জার্লাহু রসুল্লাহু আলাই সাল্লাম তাইফের নেতৃস্থানীয় গোষ্ঠী সাকিফের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন তারা ছিল তিন ভাই রসুল্লাহ সাল্লাহুস্লাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের সাহায্য ও সমর্থন কামনা করলেন রসুল উল্লাহর আহ্বানে এই জন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য প্রথমজন বলল তুমি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো তাহলে আমি কাবা ঘরের গিলাফ ছেড়ে ফেলব কাবার গিলাফ তাদের কাছে খুবই পবিত্র ছিল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 তারা কিছু উশৃঙ্খল ছেলেপেলেকে দিয়ে রসুল উল্লাহর পিছনে লেলিয়ে দিল তারা গালাগাল করতে করতে রসুলুল্লাহ সাল্লা আলাইস্লাম ও জায়েদ বিন হারিসাকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো তাদের ধাওয়া করতে লাগল তারা দুইজন দৌড়াতে লাগলেন রসুল্লাহকে পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য জায়দ বিন হারিসা রাদহুন নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম গুরুতর আহত হন তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন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 যা মুস্তাদ আফিনের দোয়া নামে পরিচিত হে আল্লাহ আমি তোমার কাছে আমার আমারত্ব এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি দাতা তুমি দুর্বলদের প্রভু তুমি আমারও প্রভু তুমি আমাকে কার কাছে ন্যস্ত করছ আমাকে কি এমন কারো কাছে ন্যাস্ত করছ যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে নাকি কোন শত্রুর হাতে ন্যস্ত করছ যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও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 আল্লাহতালা এই অবস্থায় রসুল্লা সাল্লু আলাইস্লামের জন্য সাহায্য পাঠান রসুল্লাহ সাল্লাহাম সে সময় বেশ ক্ষুধার্ত ছিলেন তার এই অবস্থা দেখে সেই আবাদী জমির মালিকেরা তার প্রতি সহানুভূতিশীল হয় তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয় এই জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত তারা রসুল্লাহ সাল্লা আলাইস্লামের বিরোধী মতাদর্শে ছিল কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় সে সময় রসুল্লা সাল্লাহামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে খ্রিস্টান রসুলের জন্য আঙ্গুর নিয়ে যায় রসুল খাওয়ার পূর্বে বললেন এতে আদ্দাস বেশ অবাক হলেন তিনি বললেন আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসুল্লাহ সাল্লাই বুঝতে পেরেছিলেন যে আদ্দাস একজন ভিন দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি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 এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে একবার আর একবার সুরা আহকাফে ফল ম্লৌ ইল কৌমিহীজি কুয়ৌম ইতিবা দিমুস ইন সিচ বন জিলমি বাদিমুসদি কলিম বৈনদী ইলল হক ইহদী ইললহকিম ইলপরীতি মুকি যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোর আন পাঠ শুনছিল তারা যখন কোর আন পাঠের জায়গায় উপস্থিত হল তখন পরস্পর বলল চুপ থাকো। অতপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা সম্প্রদায়ের কাছে গিয়ে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলেছিল হে আমার সম্প্রদায় আমরা এক কিতাব পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মুসার পরে এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে সুর আহকাফ এক উনত্রিশ এবং ত্রিশ এখন প্রশ্ন আসতে পারে জিনরা বলেছে তারা এমন এক কিতাব পাঠ শ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মূসার পরে কিন্তু কোরআন আসার আগে তো ইসা আল্লাহ ইসলামের উপর কিতাব নাজিল হয়েছে তাহলে কেন তারা ঈসা আলাহ ইসলামের কথা বলেনি কোরআনের একজন তফসিরকার এই প্রশ্নের উত্তরে বলেছেন ওই জিন্দা ছিল ইহুদি তারা ছিল মূসা আল্লাহ ইসলামের অনুসারী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 কুম মিল জুন বিখম ইকুম মিল জুনো বিজির কুম উল ই হে আমার সম্প্রদায় আল্লাহ দিকে আহ্বানকারীর প্রতি সারাদাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সারা না দেয় তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার মতো কোনো ক্ষমতায় সে রাখে না এবং আল্লাহ ছাড়া তাদের কোন সাহায্যকারী থাকবে না তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে সুরা আহকাফ আয়াত একত্রিশ এবং বত্রিশ জিনদের আগমন ও ইসলাম গ্রহণ ছিল আল্লাহর পক্ষ থেকে তৃতীয় সাহায্য রসুল্লা সাল্লুসাল্লাম স্বস্তি লাভ করলেন এবং উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন তো এই তাইফের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি প্রথমত রসুল্লাহ লক্ষ্য করে যখন তাইফের লোকেরা পাথর ছড়ছিল তখন তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করছিলেন জাই দেবের হারিসারদ আনহু নিজের শরীরকে তিনি বর্ম হিসেবে ব্যবহার করছিলেন অহুদের যুদ্ধেও একই রকম ঘটনা দেখা যায় সেই যুদ্ধে সাহাবিরা রসুল্লা সাল্লা পাথরের আঘাত নয় বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য এই হল আল্লাহর রসুল্লার জন্য সাহাবিদের ত্যাগ শিকারের দৃষ্টান্ত আজকে রসুল্লাহ আলাইস্লাম নেই নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই কিন্তু তার অবমাননার বিরুদ্ধে উঠে দাঁড়ানো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 বরং আমরা তাদের সাথে পাল্লা দেব রসুল্লাহ সাল্লাই এর উপর অধিকার আমাদেরও আছে এবং আমরা তা আদায় করে নিতে চাই রসুল্লাহর জন্য জাইদ বা তালহা যা করেছিলেন আজ মুসলিমরা হয়তো সেইরকম ত্যাগ স্বীকার করতে পারবে না কিন্তু তাই বলে বসে থাকি হবে না অন্তত চেষ্টা করতে হবে মোহাম্মদ সাল্লু আলি আসলামের জীবন সম্পর্কে জানতে হবে এবং তা অন্যদেরকেও জানাতে হবে যাতে সবাই তাকে ভালোবাসে এবং তার অনুসরণে আগ্রহী হয়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 তুচ্ছ করা উচিত নয় রসুল্লাহকে তায়েদবাসী প্রত্যাখ্যান করেছিল তা দেখে হয়তো মনে হতে পারে এই দাওয়াত লোকদের উপর কোন প্রভাব বিস্তার করেনি কিন্তু রসুল্লাহ সাল্লা আলাইসালাম যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন সেখানে খালিদ আল উদওয়ান নামের একটি ছোট্ট ছেলে ছিল সে ছিল খাতিফ বংশের সন্তান সেই খালিদ বহুদিন পর নিজের কাহিনী বর্ণনা করেছেন তাইফের মেলা চত্বরে রসুলুল্লাহ সাল্লা আলাইস্লাম লোকদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছিলেন আমি সে সময় সেখানে উপস্থিত ছিলাম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 আমাদের সাহাবিদের কথাবার্তা ব্যবহার ও চরিত্র মুগ্ধ হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করত। নাম্বার শিক্ষা করতুলসাল্লাহামের দোয়াটি কেবল চমৎকারী নয় বরং শিক্ষণীয় বটে এমন সময়ে দোয়াটি করেছিলেন যখন তার অবস্থা চরম মাত্রায় শোচনীয় তিনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে রক্ত ছড়ছে তিনি ঠিকমতো জানেনও না তিনি কোথায় আল্লাহ তালাই তাকে এই পরিস্থিতিতে এনেছেন কিন্তু আল্লাহ তালার প্রতি তার কোন অভিযোগ নেই তিনি আল্লাহকে এই কথা বলছেন না হে আল্লাহ কেন এমন তুমি কেন আমার এই অবস্থা করলে আমি তো এটা করি না। যেমনটা আমরা প্রায় থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলিয়া আল্লাহ তালার কাছে এসব অভিযোগে ডালি খুলে বসেননি এই ধরনের অভিযোগ করা কার্যত কুফর এভাবে অভিযোগ করেছিল ই সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহাম কি চমৎকারকে ডেকেছেন এই ডাকার মাঝে অভিযোগ নেই বরং এই ডাকের মাঝে আছে আল্লাহর রহমতের প্রতি বাসনা আল্লাহ সুতীব কোন অভিযোগ তো করছেন না বরং তিনি চিন্তিত নিজেকে নিয়ে তিনি কি কোনো ভুল করেছেন আল্লাহ কি তার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন তিনি নিজের শরীরের ব্যথা নিয়ে দুশ্চিন্তিত নন তাই তিনি আল্লাহর কাছে বলছেন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 আল্লাহ রসু সাল্লাহ আলাইসালাম তাই শত কষ্ট সত্ত্বেও আল্লাহর ওপর তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন এবং পাঁচ নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম হচ্ছেন রহমাতুল্লি আলামিন তাইফে দাওয়া পোছানো ছিল তার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা তাইফের লোকদের মতো খারাপ ব্যবহার তিনি আর কোথাও পাননি তাইফের লোকারে তাকে অপমান করেছে তাকে রক্তাক্ত করেছে কিন্তু তবুও তিনি তাইফের ওপর আজাব কামনা করেননি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 ফেসবুক পেজ চ্যানেল wwwyoutubecom জিরো